নিজীহলীন অমনুম ইদুমো ফিরফি সুম ইন مِنَ মিনলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা বুক অফ জিহাদের সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি প্রথমেই একটি উদাহরণ পেশ করছি আপনাদের সামনে আন্দালুসের ভূমি ছিল জিহাদের ভূমি সে সময়টা আন্দালুসের মুসলিমরা এতটা উরণচন্ডী জীবনযাপন করত যা বর্তমান সময়ে অনেক ধনী ব্যক্তিও কল্পনা করতে পারবে না আর এর কারণ ছিল জিহাদ ফিসাবিল্লা তাদের কাছে এত এত পরিমাণ অর্থ আসত যে তারা নিজেরাই জানতো না যে সেটা কিভাবে ব্যবহার করবে আব্দুর রহমান আসসালে তিনি করডোভার দায়িত্বে ছিলেন তিনি তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করার কথা চিন্তা করেছিলেন কিন্তু করডোভা তার জন্য যথেষ্ট ছিল না যদিও করডোভা ছিল সেই সময়ের ইউরোপের সবথেকে বড় নগর আব্দুর রহমান বলেছিলেন সেই সময় তার ছিল দুই হাজার দেহরক্ষী আর বারো হাজার দাসী এবং তাদের সাথে আরও ছয় হাজার মহিলা ছিল তাদের সেবা করার জন্য আর করডোভা তাদের স্থান দেবার জন্য যথেষ্ট ছিল না এজন্য তিনি করডোভা থেকে বের হয়ে গিয়ে অন্য একটি শহর তৈরি করেছিলেন যাকে বলা হয় মদিনাতু জোহরা বা নগরী। আর এই পুরো একটি শহরই ছিল শুধুমাত্র আব্দুর রহমানের তাদের কাছে এত পরিমাণ অর্থ আসতো যে তারা তাদের প্রাসাদের ছাদ তৈরি করেছিল স্বর্ণ দিয়ে আসলে আমি বলছি না যে তাদের কাজটি ভালো ছিল কারণ এটি স্পষ্ট অপব্যয় যা শরিয়া সমর্থন করে না কিন্তু আমি আপনাদের সামনে এজন্য এই উদাহরণটি উপস্থাপন করেছি যেন আপনারা বুঝতে পারেন যে তারা জিহাদ জারি রাখার কারণে আল্লাহ তাদেরকে কী পরিমাণ সম্পদ দিয়েছিলেন কিন্তু তারা এই অর্থ সরিয়া নির্দেশিত পথে ব্যয় করেনি কিন্তু যখন ওমর ইবনে আবদুল আজিজ রহিমাহুল্লর কাছে এই অর্থ এসেছিল তিনি সেটা ব্যয় করতেন উত্তমভাবে রাস্তা নির্মাণ করতেন দাস মুক্ত করতেন আরো বিভিন্ন কল্যাণকর কাজে ব্যয় করতেন আসলে জিহাদ আপনার কাছে দুনিয়া নিয়ে আসে কিন্তু এর জন্য আপনাকে দুনিয়ার পেছনে ছোটার প্রয়োজন পড়ে না বরং দুনিয়া তখন আপনার পেছনে ছোটে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যদি তুমি এই দুনিয়া নিয়ে উদ্বিগ্ন হও তাহলে আল্লাহ তোমার অন্তরে প্রশান্তি দিবেন না এবং তুমি তোমার দুচোখের চোখের মাঝখানে শুধুই দারিদ্রতা দেখতে পাবে আর তুমি দুনিয়া থেকে তাই পাবে যা তোমার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে আপনার অন্তরে কোনো প্রশান্তি থাকবে না আপনার মন এখানে সেখানে ছুটে বেড়াবে এবং আপনি দুচোখে শুধুই দারিদ্রতা দেখতে পাবেন যদিও আপনার অনেক সম্পদ আছে কিন্তু তারপরেও আপনি নিজেকে দরিদ্রদের মধ্যে পাবেন আপনি কেবল ততটুকুই পাবেন যা আপনার জন্য পূর্বনির্ধারিত হয়েছিল আর আপনি যদি আখিরাতের পেছনে ছোটেন তাহলে আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং আল্লাহ আপনাকে আত্মতুষ্টি দান করবেন এবং আল্লাহ দুনিয়াকে বাধ্য করবেন আপনার কাছে আসার জন্য আপনাকে অনুসরণ করার জন্য ইবনে আসআক রহিমাহুল্লো বর্ণনা করেন যখন আবুকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহু খলিফা হলেন তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন যেসকল লোকেরা জিহাদ করবে না আল্লাহ তাদেরকে দারিদ্রতা দ্বারা জর্জরিত করবেন আর বাইতুল মালে জমা হওয়া সম্পদগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে জিহাদের মাধ্যমে অর্জিত গনিমা বা যুদ্ধলব্ধ সম্পদ এই প্রসঙ্গে ইবনে নুহাস রহিমা রহিমাহুল্লাহ মন্তব্য করেন হয়তো কোনো ব্যক্তি এমন বলতে পারে যে আমি তো অনেক মানুষ দেখেছি যারা জিহাদ করে না কিন্তু তারপরেও তারা বৃত্তশালী এটার উত্তর হচ্ছে আপনার কাছে কত পরিমাণ অর্থ আছে এটা আপনার সম্পদের পরিমাণ নয় বরং এটা হলো একটি অনুভূতি তৃপ্তি এবং অন্তরে সন্তুষ্টি আর যখন মানুষ জিহাদ করা ছেড়ে দেয় তখন তারা জিহাদের গনিমা হতে বঞ্চিত হয় আর যখন তারা এমনটি করে তখন তারা অধিক অর্থের জন্য বিভিন্ন পন্থা খুঁজে বের করে এবং এর জন্য কঠোর পরিশ্রম করে এবং অর্থ উপার্জনের জন্য তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে বিভিন্ন হারাম পন্থার সাথে তখন আপনি তাদের মধ্যে এমন কাউকে পাবেন না যাদের অর্থ সম্পূর্ণ হালাল তারা এই দুনিয়ার ছোটোখাটো বিষয়ের প্রতি লোভাতুর হয়ে পড়ে এটা তাদেরকে অপমানিত করে এবং তারা অর্থের দাসে পরিণত হয় কিন্তু মুজাহিদিনরা সকল লোভ লালসা থেকে মুক্ত এবং তারা তাদের রিজিকের জন্য শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করেন আর আল্লাহ তাদের রিজিক প্রদান করে থাকেন যুদ্ধ লব্ধ মাল থেকে এবং তারা এটা তলোয়ারের মাধ্যমে উপার্জন করেন এবং এটা সম্পূর্ণ হালাল আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তুলানহুর অনেক সম্পদ ছিল তিনি মারা যাবার সময় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার সম্পদের একটি অংশ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সকল জীবিতদের মধ্যে বিলিয়ে দিবেন। এর মধ্যে হজরত ওসমান ইবনে আফফান রদিউল্লাহতুল্লাহুকেও ধরা হয় যদিও তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি কারণ রাসুল সাল্লিয় সাল্লাম তাকে বদরের সাহাবাদের মধ্যে গণ্য করেছিলেন এবং তাকে বদরের যুদ্ধের গনিমার অংশ প্রদান করেছিলেন বদরের যুদ্ধের সময় ওসমান রদিয়াল্লাহ তুল্লাহের স্ত্রী রাসুল সাল্লিয়ামের কন্যা রুকাইয়া রদিয়াল্লাহ তুল্লাহা অসুস্থ ছিলেন তাই রাসুল সাল্লি সাল্লাম ওসমান রদি আল্লাহতুল্লাহুকে তার অসুস্থ স্ত্রীর সাথে থাকার জন্য আদেশ করেছিলেন তো যখন আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহতুল্লানহু মারা গেলেন তখন তার রেখে যাওয়া অর্থ হজরত ওসমান রদি আল্লাহতুল্লানহুর কাছেও আনা হলো যেহেতু আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহতুল্লাহ্নহু তার সম্পদের একটি অংশ বদরের সাহাবাদের মধ্যে বন্টন করে দিতে চেয়েছিলেন তাই ওসমান রদুল্লানহু সেটা গ্রহণ করে নিলেন যদিও তিনি যথেষ্ট ধনী ছিলেন কারণ সেই অর্থটা ছিল সম্পূর্ণরূপে হালাল তার অর্থের উৎস ছিল গনিমাহ আর গনিমা হল সম্পূর্ণ হালাল এবং সবচেয়ে উত্তম রিজিক তাই তিনি সেটা গ্রহণ করে নিয়েছিলেন হালাল যে কোনো রিজিক আপনি সেটা ব্যবহার করতে পারেন যদিও আপনি বৃত্তশালী হন তাই ওসমান রদুলানহু সেটা গ্রহণ করে নিলেন যদিও তিনি যথেষ্ট ধনী ছিলেন সুহানাল্ল হালাল রিজিকের একটি স্পেশাল ফ্লেভার আছে যা আপনি ফেরাতে পারবেন না আর সেটা যদি সবচেয়ে উত্তম হয় তাহলে তো সেটা সবারই কাম্য ইবনায়নু হাস রহিমুল্ল বলেছেন আপনি এমন কাউকে খুঁজে পাবেন না যার সম্পদ একশো হালাল বিশেষ করে যারা পশ্চিমে থাকেন কারণ সেখানে সকল কিছুই সুদ ভিত্তিক কিন্তু গনিমাহ সম্পূর্ণ হালাল এবং একশো হালাল আর অন্য সকল পন্থা সামান্য হলেও ত্রুটিযুক্ত মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরাইরা রদ রানহু বলেছেন কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ রাস্তায় লড়াই করেনি বা লড়াই করার সংকল্পও তার মনের মধ্যে ছিল না তাহলে তার মৃত্যু হবে মুনাফিকের একটি শাখার ওপর লাহ কুয়াতে ইল্লা তাই যারা আল্লাহর রাস্তায় লড়াই করার কোনো ইচ্ছা বা সংকল্প নেই সে খুবই বিপদের মধ্যে আছে আবু উমামা রদিয়াল্লাহ তানহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করল না বা কোনো মুজাহিদকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দিল না বা মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবারের দেখাশোনাও করল না তাহলে মৃত্যুর পূর্বে আল্লাহ তার ওপর ঘোর বিপদ আপত্তিত করবেন সে লড়াই করেনি বা কোনো মুজাহিদকে প্রস্তুত করেনি বা কোনো মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবারের দেখাশোনাও করেনি এই হাদিসটি এসেছে আবু দাউদে এবং হাদিসটি হাসান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন প্রিয় ভাইরা এখন আমরা প্রথম অধ্যায়ের শেষ অনুচ্ছেদটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ एखने इबने नाज़ रहीमल्ल जरा जिहद के पीछे पड़े थके जिहद विमुख तरह के उद्देश्य खुबी कर खुबी चमत्कार किसिहा प्रदान करा जरा जिहद के अवहेला कर सफलतार पथ बरतारा निजेदे आल्ला रहमत होते सरए नहीं और आपनारा निजेदे सर्वोत्तम पुरस्कार होते वंचित करे थार् कारण विद्यमान थकते আপনারা কেন মুজাহিদদের কাতারে যোগ দিচ্ছেন না কেন আপনারা আপনাদের জীবন এবং অর্থ নিয়ে পেছনে পড়ে আছেন সম্মানিত ভাইয়েরা ইবনে নহাস রহিম এখানে নয়টি কারণ উল্লেখ করেছেন প্রথম কারণ হচ্ছে দীর্ঘ জীবনের প্রত্যাশা করা দ্বিতীয় কারণ হচ্ছে আপনার পরিবারের সাথে আপনার সম্পৃক্ততা তৃতীয় কারণ আপনার সম্পদের প্রতি আপনার ভালোবাসা চতুর্থ কারণ আপনার সন্তানদের জন্য আপনার ভালোবাসা এবং তাদের জন্য উদ্বিগ্ন হওয়া পঞ্চম হচ্ছে আপনার বন্ধুবান্ধব ষষ্ঠ হচ্ছে আপনার ক্ষমতা ও মর্যাদার লোভ সপ্তম হচ্ছে আরামদায়ক জীবনযাপনের প্রতি আসক্তি অষ্টম কারণ হচ্ছে জিহাদে যাবার আগে অনেক বেশি নেক আমল করার আশা এবং নবম কারণ হচ্ছে সুন্দরী স্ত্রীর প্রতি ভালোবাসা প্রিয় ভাই এছাড়া আর কোনো কিছু নেই যা আপনাকে পেছন থেকে টেনে ধরবে এটি নিঃসন্দেহে ওপরে বর্ণিত কারণগুলোর যে কোনও একটি যা আপনাকে আল্লাহর নিকটবর্তী হতে বাধা দিচ্ছে আপনি কি আল্লাহর আহ্বান শুনতে পাচ্ছেন না সুরা তওবার আটত্রিশ নং আয়াত হে মুমিনগন, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয় तक तुम्हारा मटी आकड़े धरे थो तुमरा कि आशिरत केड़े ये दुनिया जीवने सन्तुष्टे अथच आशिरतर तुलन दुनियाार जीवन उपकरण अति अल्प प्रिय भाइरा मनोज सहकारे शुनि सकल अजुहतर व्याख्या देर, देर, देर चेष्टा करशाला आपनी एन उपलब्धि करतेबेंट निजे के की बिरत रेखे बुझते पर हन आपनी मान अपार नफस एवं शयतान এরা ব্যতীত আর কেউ নয় যে আপনাকে জিহাদে যাওয়া থেকে বিরত রেখেছে প্রথম বিষয়টি হচ্ছে দীর্ঘ জীবনের প্রত্যাশা করা ওয়ালি নির্ভীকতা সাহসিকতা কখনো কারো হায়াতকে কমিয়ে দেয় না এবং ভীরুতা কখনো কারো হায়াতকে বৃদ্ধিও করে না সুরা আল মুনাফিকুনের এগারো নং আয়াতে আল্লা সুবহানুয়া তালা বলছেন প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন সুতরাং আপনারা যারা নিজেদেরকে ধোকা দিচ্ছেন তারা জেনে রাখুন মৃত্যুর সময় তারা অত্যন্ত যন্ত্রণা করবেন এবং বিচার দিবসে তারা ভীত এবং সন্ত্রস্ত থাকবেন कंतु एक जो शहीद ये सकल किसुते मुक्त तरा मृत्यु को जंत्रणा भोग करबा एक पोकार कमर मत छा प्रिय भाईरा आपनारा क्यों सूझक झेड़े दीचन शहीदर मृत्यु पर ते कबरे प्रश्न उत्तर सम्मुखीन होते तचार दिवस निरापदे थी सकल मानुषंत थे एक जो शहीद मृत्यूर पर आत्मा के सबुज पाखिर मध्य स्थपन पाखिर জান্নাতে মুক্ত অবস্থায় যেখানে ইচ্ছা বিচারণ করবে প্রিয় ভাই আপনি কি সাধারণ মৃত্যু এবং শহীদি মৃত্যুর মধ্যে পার্থক্যগুলো দেখতে পাচ্ছেন না তাহলে কেন আপনি পেছনে পড়ে আছেন দ্বিতীয় কারণ হচ্ছে পরিবারের সাথে সম্পৃক্ততা যদি আপনার পরিবার সম্পদ এবং বন্ধু আপনার জিহাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে জেনে রাখুন আল্লাহ তালা সুরা হাদিদের বিষ্ণ আয়াতে বলছেন إِعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهُمْ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ হুসল আগুন শীত তুমি জেনে রাখো পার্থিব জীবন ক্রিয়া কৌতুক সাতসজ্জা পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয় যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে এরপর সেটা শুকিয়ে যায় ফলে তুমি তাকে পিতবর্ণ দেখতে পাও এরপর সেটা খরকুটা হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছু নয় বুখারি শরীফের একটি হাদিসে আছে রাসুল সাল্লিয়াম বলেছেন জান্নাতে আপনার পায়ের নিচের জায়গাটুকুও দুনিয়া এবং এর মধ্যে বিদ্যমান সকল কিছু থেকে উত্তম তাহলে এমন একটি বিশাল রাজত্ব শুধুমাত্র সেই পরিবারের জন্য ছেড়ে দেয়া কি বুদ্ধিমানের কাজ হবে जरा अल्प किसुदे मृतर अंतर्भुक्त होती शत्रुता पोषण कर हिंसा करी आपनी सम्पदशाली हन ता आपके भलिपनी हन ता आपके परितग करे आज जदि आपनार्थे थके कल ही आपनार बिुधे चले जाए विचार दिवस शेषे एका फेले रेखे चले जााना परमाण छा से दिन তারা সবাই নিজেকে নিয়ে চিন্তা করবে এমনকি তাদের নিজেদের বাঁচানোর জন্য যদি আপনাকে জাহান নামে পাঠানো লাগে তাহলে তারা সেটাই করবে আল্লা সুবাহানুহ তালা বলেন সেই দিন মানুষ তার স্ত্রী সম্পদ পরিবার তার গোত্র কি দুনিয়ার সবার বিনিময়ে হলেও জাহার নাম হতে মুক্তি পেতে চাইবে তৃতীয় বিষয় হল সম্পদের প্রতি ভালোবাসা যদি জিহাদে যাওয়ার পথে আপনার সম্পদ আপনাকে বাধা দেয় তাহলে কিভাবে এমন জিনিসকে ভালোবাসতে পারেন যাকিনা সবশেষে আপনাকেই পরিত্যাগ করবে সমস্যা হলো আপনি যদিও সম্পদকে পরিত্যাগ করতে চান না কিন্তু সম্পদ আপনাকে ঠিকই ছেড়ে চলে যাবে তাহলে সম্পদ আপনাকে ছেড়ে চলে যাওয়ার আগে আপনি কেন সম্পদকে ত্যাগ করছেন না যাতে করে আপনি এর স্বভাব গ্রহণ করতে পারেন যেই সম্পদের জন্য আপনাকে বিচার দিবসে জবাবদিহি করতে হবে যে আপনি সেটা কীভাবে আয় করেছেন এবং কীভাবে ব্যয় করেছেন এমন একটি দিন এই দুটি প্রশ্ন আপনাকে করা হবে जै दिन एक शिशु चूल सदा हो जाए कठिन दिन रसुल्लाम दरिद्र मुसलिमरा धनीर तुलन अर्धदिन पाँच शत बचर आगे ही जाननाते चले जाए सूरा तागा पंदो नंग आयात আল্লা বলছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা পরীক্ষাস্বরূপ আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার মুহাজিরিনদের অনেকেই দরিদ্র ছিলেন কারণ তাদের সবাইকে মক্কা থেকে সব কিছু ছেড়ে আসতে হয়েছিল অনেকেই আবার প্রকৃতপক্ষে ধনী ছিলেন কিন্তু তারাও নিশ্চয় হয়ে পড়েছিলেন কারণ হিজরত কোনো সহজ বিষয় না তাদেরকে তাদের সব সম্পদ ছেড়ে আসতে হয়েছিল যেমন সোয়াইব আর রুমি রদাহু সোয়াইব আর রুমি রদিয়াল্লাহ তুল্লাহ ছিলেন একজন রোমান এবং তিনি মক্কায় এসেছিলেন দাস হয়ে কিন্তু তিনি মক্কায় ব্যবসা শুরু করেন এবং ধনী হয়ে যান এবং তিনি অনেক সম্পদ একত্রিত করে ফেলেন কিন্তু যখন তিনি মুসলিম হন এবং তিনি হিজরতের জন্য মদিনার দিকে রওনা হন তখন কুরআশের কিছু লোক তার পিছু নেয় তিনি পাহাড়ের চূড়ায় উঠে যান और धनुके तीर संयोजन कर तर दिगे तक तुमरा तो हल मक्टर सब भलो तरंदाजा जेते दाओ नीर ती थे समस्त तीर तुम्हारे ओपर फाँका करब तुनि हे तीर रखार बस्तु जेटा एक तरंदाज तर कांधे व पीठे से बहन करें तो एक शुने कुरेश तुम्हें मक्का एस निस्वस्था और आज मजखने के तुम सम्पद एकत्रित और एख तुम एखानक तुम सब शौं सम्पद नहीं चले जाए तुम्हें से दीब ना प्रिय भाईरा शिक्षण विषय जुक्त करे सब मुसलिमरा पश्चिमे बसबा कर करफी नियंत्रित देशे बसबाश करें ये घटनाटी तरज सतर्क बार्ता होते तय तो एक दिन बला तुम्हें एसले निश्चय अवस्थाय और हमारे मजखने के सम्पद्रित सूतरा एन तुम एखान तुम्हार सम्पद नहींना तो जैक एरपर कुरैशरा बल सोएब तुम्हें तुम्हार सम्पदर माय त्याग करो शोएब रदिअल्लाहतुल्ल्लाहू बलें अच्छा ठीक आमार सम्पद मक्काए स्थान पा सोएब रद्लाद सम्पद कुरेश के दिए तरम अन्न किचु नहीं सोएब रद्लाहू मदीनाते पहुँचान पर जो रसुल्लामें देखें आबू यहािया कतईना लाभजनक व्यवसा এই ঘটনার ব্যাপারে কিন্তু রাসুলসল্লাহ সাল্লাম আগে জেনে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন এটি ছিল অনেক লাভজনক একটি ব্যবসা সোয়েব রদ্লাহ তুলানহু তার সমস্ত সম্পদ হারিয়েছেন কিন্তু তাকে অভিনন্দন জানিয়ে বলা হচ্ছে যে তার ব্যবসা অনেক লাভজনক হয়েছে আসলেই তার ব্যবসা অনেক লাভজনক হয়েছিল কারণ সেটি ছিল আল্লাহ সুবাহালার সাথে ব্যবসা আর আল্লাহ তালা তাকে অবশ্যই অনেক বেশি বিনিময় দিবেন। যেটা এই সমগ্র দুনিয়ার সব সম্পদের চেয়ে অনেক অনেক গুণ বেশি রাসুল সাল্লিয়াম বলেন বিচার দিবসে এই সকল গরিব মহাজিরিনরা গিয়ে জান্নাতের দরজায় করানারতে থাকবে তখন ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা এখনই এখানে কি করছ বিচার কাজ তো এখনও শেষ হয়নি বিচার কাজ এখনও শেষ হয়নি কিন্তু তারা ইতোমধ্যেই জান্নাতের দরজাতে গিয়ে করানারা শুরু করে দিয়েছেন তো ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হিসাব নিকাশ করা হবে না মুহাজিরিনরা জবাব দিলেন আমাদের আবার কিসের হিসাব নিকাশ আমরা দুনিয়াতে যেটা করেছি সেটা হলো আমাদের তলোয়ার কাঁধে নিয়ে আল্লাহর রাস্তার ময়দানে ময়দানে ছুটে বেরিয়েছি আমরা আবার কিসের হিসাব দিব আমাদের তো কোনো ব্যবসায় ছিল না সুবাহান্ল আসলে বিচার দিবসে কেউ চারটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত তার স্থান থেকে এক চুল পরিমাণ সরতে পারবে না জীবন সম্পর্কে যৌবনকাল সম্পর্কে এবং বাকি দুটি প্রশ্ন হলো সম্পদের ব্যাপারে কিভাবে তোমরা সম্পদ অর্জন করেছ এবং কিভাবে সেটা ব্যয় করেছ তো এই দুটি প্রশ্ন থাকবে নির্দিষ্টভাবে সম্পদের ব্যাপারে আর এই বিষয়টি মানুষকে আটকে রাখবে এটি তাদেরকে দেরি করিয়ে দিবে আপনি প্রতিটি পয়সা কিভাবে আয় করেছেন আর সেটা কিভাবে ব্যয় করেছেন তার ব্যাপারে জিজ্ঞাসিত হবেন এই মহাজিরিনদের কোনো অর্থ সম্পদ ছিল না যে সেগুলোর ব্যাপারে তারা জিজ্ঞাসিত হবেন সেজন্য মহাজিরিনরা বলেছিল আমরা তো আমাদের তলোয়ার কাঁধে নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতাম তাহলে আমাদেরকে আর কিসের ব্যাপারে প্রশ্ন করা হবে তখন ফেরেস্তারা তাদেরকে বলবেন স্বাগতম তোমরা ভেতরে প্রবেশ করো আর বাকিরা তখনও হিসাব গ্রহণের কারণে আটকে থাকবে চতুর্থ কারণ হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা জিহাদ থেকে বিরত থাকার কারণ যদি আপনার সন্তানের প্রতি ভালোবাসা হয় তাহলে জেনে রাখুন আল্লাহ তাদেরকে আপনার থেকেও অনেক বেশি ভালোবাসেন এবং আপনার থেকে বেশি যত্নবান তাদের প্রতি अपनी तक तरनवानी जो तेर पेटर अंधकार मध्य छाँ की क्या सन्न के जिहार पे जो तोटोल तक अपनी तेज़ारे चिंतित छें तक बड़ हल तक अपनी तरफ चिंतित जख तसुस्थ तक आपनी चिंता करें आज सुस्थले ते सु भविष्य कथा भेबे चिंत हन अथच आपनी जो तर आदबकायता शेखाते अपन साथबी कर दें তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে আর আপনার সকল যত্নের পরও যখন আপনি বৃদ্ধ হয়ে যান তখন তারা আপনাকে পরিত্যাগ করে আপনি কি এখনও তাদেরকে রহমত মনে করছেন প্রিয় ভাই তাদেরকে নিজের মন থেকে বের করে দিন আর তাদেরকে সেই মহান সত্যার হাতে তুলে দিন যিনি তাদের বানিয়েছেন আর তাওয়ুল করুন আল্লাহ ও তার ঋষিকের উপর যেমনভাবে আপনি নিজের জন্য করছেন যেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের সব কিছুকে পরিচালনা করেন रिजिकर बेपारे ओप्क् नो नियंत्रण नहीं तर जे सकल कल्याण और विपदापद आवतीत है से आयु एक, एक दिन बृद्धि करते एक मारा जातान और बंधुधर के रेखे चले जायो अफसोस आज शहीद अंतर्भुक्त होत कनेक देरी गल्लासु भानु तला সুরা লোকমানের তেত্রিশ টে বলেন হে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র তার পিতার কোনো উপকার করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে আর যদি আপনার সন্তান জান্নাতের সফল মানুষদের একজন হতে পারে তাহলে জান্নাতে আপনি তাদের সাথে আবার মিলিত হতে পারবেন ইশা আল্লাহ আর যদি তারা ব্যর্থদের অন্তর্ভুক্ত হয় তাহলে আর কিসের অপেক্ষা তাহলে তাদের সাথে বিচ্ছিন্নতা এখনই শুরু হোক আর যদি আপনি সত্যিকার অর্থেই আপনার সন্তানদের প্রতি যত্নবান হন তাহলে শহীদ হিসেবে মৃত্যুবরণ করুন তাহলে আপনি আপনার পরিবারের সত্তর জনের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন তাহলে আপনি কিসের অপেক্ষায় আছেন ওমর বিন আবদুল্লা আজিজ রহিমহল্ল তিনি তার পরিবারের প্রতি বেশ কঠোর ছিলেন কিন্তু তার আত্মীয়রা অর্থাৎ বন উমাইয়া তারা অনেক বিলাসবহুল জীবনযাপন করত। কিন্তু খলিফা এবং তার স্ত্রী এবং তার সন্তানরা এমন সাধারণ জীবনযাপন করতেন যে তাদেরকে দেখে এই পরিবারের সদস্য বলেই মনে হতো না যেমন হজরত ওমর বিন আবদুল্লা আজিজ রহিমহল্লার স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল্লা বড় হয়েছেন একজন খলিফার ঘরে তার পিতা আবদুল্লা ইবনে মারওয়ান ছিলেন খলিফা তার তিন ভাই ছিলেন খলিফা সুলেমান ইবনে আবদুল মালিক হিসাম ইবনে আবদুল মালিক এবং ওয়াইজ ইবনে আব্দুল মালিক খলিফাদের মাঝেই বড় হয়েছেন তিনি তারপরেও তিনি তার সমস্ত গহনা খুলে সাদাকা করে দিয়েছিলেন এবং তিনি খুবই সাদামাটা কাপড় পরতেন তাই যখন ওমর ইবনে আবদুল আজিজ রহমান উল্ল মৃত্যুসজ্জায় ছিলেন তখন খলিফার আত্মীয়রা তার ওপর চাপ প্রয়োগ করেছিল কেন তিনি তার পরিবারকে নিয়ে সাধারণভাবে জীবনযাপন করছেন তার আত্মীয়রা ওনার কাছে আসলো যদিও তারা জানতো যে তিনি পরিবর্তন হবেন না আসলে তারা এসেছিল তাকে তার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়ার ব্যাপারে রাজি করাতে তারা বলল আপনি আপনার সন্তানদের জন্য কিছুই করেননি সন্তানদের জন্য কিছু তো করুন তাদেরকে কিছু সম্পদ দিন এটি তো হালাল এর জন্য তো আপনাকে চুরি করতে হচ্ছে না আপনি তাদেরকে সেভাবেই দিন যেভাবে আপনি পুরো উম্মাহকে দিচ্ছেন সেই সময়ে ইসলামিক খিলাফাতের এত বেশি সম্পদ ছিল যে বাইতুল মাল থেকে সাধারণ মানুষদেরকে বেতন দেয়া হতো কারণ তখন সম্পদ এতই বেশি ছিল যে মানুষ কিছু না করলেও তাদেরকে কোষাগার থেকে বেতন দেয়া হতো তাই খলিফার আত্মীয়রা বলল আপনার সন্তানদের জন্য কিছু তো রেখে যান তখন আব্দুল আজিজ রহিমল বললেন আমার সন্তানদেরকে এখানে নিয়ে আস তার সন্তানদেরকে নিয়ে আসা হলো এবং তারা সবাই সানিবদ্ধভাবে তার সামনে দাঁড়ালো তারা সবাই খুবই সাদামাটা কাপড় পরিধান করা ছিল তিনি তার সন্তানদের দিকে তাকালেন এবং বললেন আমার সন্তানরা হয়তো মুমিন আর না হয় দুর্নীতিপরায়ণ যদি তারা মুমিন হয় তাহলে আল্লাহ তাদেরকে রিজিক দান করবেন আর যদি আমার সন্তানরা দুর্নীতিপরায়ণ হয় তাহলে আমি তাদের এই কাজকে সমর্থন করি না শেষ পর্যন্ত তিনি তার সন্তানদের জন্য কিছু না রেখে যাবার সিদ্ধান্ত নিলেন এবং তিনি তাদের জন্য কিছু না রেখেই মারা গেলেন আর এই গল্পের বর্ণনাকারী বলেন আমি পরবর্তীতে দেখেছি ওমর বিন আবদুল আজিজ রহিমাহুল্লাহের ছেলেরা যখন বৃদ্ধ হন তখন তারা সবাই ছিলেন ধনী এবং সৎপর্মশীল আপনি একমাত্র আল্লাহর ওপর ভরসা করুন আপনি আপনার চিন্তাগুলোকে আল্লাহর নিকট সমর্পণ করুন এবং আপনার চিন্তাগুলোকে তাকেই ব্যবস্থা করতে দিন রাসুল সাল সাল্লাম প্রায়ই বলতেন হে আল্লাহ আপনি আমাকে এক মুহূর্তের জন্য আমার কাছে সমর্পণ করবেন না আমার চিন্তাগুলোকে আপনার জিম্মায় নিয়ে নিন पंचम हे आप बंधु जदिनी आपनर बंधु और साथीदे ऐड़े जो ना पर जिनेचार दिवस आपनार बधुरापन शत्रुते परिणत हो शुम्र सत्कर्मशीलरा व्यतीत जदि आपनार, आपनार बंधुरा सत्कर्मशील ना तो आपनी तरह साते थे ना कारण किण पर आपके परितेगर चले जाए जदि तारत्कर्मशील है तल्लापर ता थो उत्तम स्थानी मिलित करबल्ला আল্লা সুবাহানুহ তা সুরা হিজরের ৪৭ নং আয়াতে বলেন তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি সেটা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে ছয় নম্বর হচ্ছে ক্ষমতা এবং সম্মান আপনি হয়তো মুজাহিদদের শাড়ি থেকে এই কারণে পিছনে পড়ে থাকছেন যে আপনি ভয় পাচ্ছেন এই পর্যন্ত আপনি আপনার জীবনে যা কিছু করেছেন সমাজে আপনার স্থান ক্ষমতা এবং সম্মানের ব্যাপারে হয়তো আপনি সেটা হারাতে পারেন আপনি যেই স্থান দখল করে আছেন সেটা আরও অনেকের হাতবদল হয়ে আপনার কাছে এসেছে যদি সেই স্থান সেই সম্মান সেই ক্ষমতা তাদেরকে ছেড়ে যেতে পারে তাহলে আপনাকেও একদিন ছেড়ে চলে যাবে আপনার ক্ষমতা ক্ষণস্থায়ী এবং আপনার সম্মান খুব দ্রুতই ভুলে যাওয়া হবে সমাজে আপনার স্থান ক্ষমতা এবং সম্মান আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে রাখছে জান্নাতের সর্বশেষ ব্যক্তি এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার থেকেও দশ গুণের বেশি অধিকারী হবেন এটি হলো জান্নাতের সর্বশেষ ব্যক্তির ক্ষমতা এবং মর্যাদা এটি পৃথিবীর সবচেয়ে বড় রাজার চেয়েও বেশি বড় এই দুনিয়ার কোনো কিছুই মুক্ত নয় আপনি দুনিয়াতে যে মর্যাদা ভোগ করছেন তার সাথে নিরাশা ও সমান ভাগিদার ক্ষমতা এবং মর্যাদা পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হয় আপনি শত্রুর ওপর বিজয়ী হবেন এবং বন্ধু হারাবেন একই সাথে আপনি পরাজয় অপমানিত এবং কষ্টভোগ করবেন কিন্তু জান্নাত এই সকল বিষয় থেকে মুক্ত আমাদের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে সুবাহা রব্বিকা রব্বিল ইজাতি আমা ইয়সিফুন ওয়াসালামুন সালামুন আলাল মুরসালীন ওয়াল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন